মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যকদেরকে যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে खुब मंदना श्रोता कष्ट स्वीकार करी थे बेपरवा जापन कर আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেব। আমি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের অনুগত্য করো না আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে সৎ অন্তর্ভুক্ত করব কতক লোক বলে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্যাতিত হয় তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আজাবের মতো মনে করে যখন আপনার পালনকর্তার কাছ থেকে কোনো সাহায্য আসে তখন তারা বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম বিশ্ববাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তা সম্যক অবগত নন আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিশ্চয় জেনে নেবেন যারা মুনাফিক কাফিররা মমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ কর আমরা তোমাদের পাপ বহন করব অথচ তারা তাদের পাপভার কিছুতেই বহন করবে না নিশ্চয়ই তারা মিথ্যা পাপভার এবং তার সাথে আরো কিছু পাপভার বহন করবে অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সে সম্পর্কে কেয়ামত দিন জিজ্ঞাসিত হবে আমি নিউহ আলাই সাল্লামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম তিনি তাদের মধ্যে পঞ্চাশ কম এক বছর অবস্থান করেছিলেন অতপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল তারা ছিল পাপি অতপর আমি তাকে ও নৌকা আরোহীকণকে রক্ষা করলাম এবং নৌকাকে নিদর্শন করলাম বিশ্ববাসীর জন্য স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহ পরিবর্তে যাদের ইবাদত করছ তারা তোমাদের রিজিকের মালিক নয় কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ করো তার ইবাদত করো এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে তোমরা যদি মিথ্যাবাদী বলো তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়াই তো রসুলের দায়িত্ব তারা কি দেখে না যে আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন অতপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এটা আল্লাহর জন্য সহজ বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন অতপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে তোমরা স্থলে ও অন্তরিক্ষে আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন হিতাকাঙ্ক্ষী নেই সাহায্যকারীও নেই যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্যই যন্ত্রণাদায়ক শাস্তি আছে তখন ইব্রাহিমের সম্প্রদায়ের এ ছাড়া কোন জবাব ছিল না যে তারা বলল তাকে হত্যা কর অথবা অগ্নিদগ্ধ করো। করতপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন নিশ্চয়ই এতে বিশ্বাসী লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে ইব্রাহিম বললেন पार्थिव जीवने तुम्हारे परस्परिक भलसा रक्षार आल्लारेमा के उपास दिन तुम्हारा अस्वीकार कर लान कर ठिकाना जहां नाम तुम्हारे सहा नहीं अतपर तरपन कर लूत इब्राहिम पालन करार उदेश দেশ ত্যাগ করেছি নিশ্চয় তিনি পরাক্রমশীল পজ্ঞাময় আমি তাকে দান করলাম ইশফাক ও ইয়াকুব তার বংশধরদের মধ্যে নবুয় ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাকে পুরস্কৃত করলাম নিশ্চয়ই পরকালেও সে সৎ লোকের অন্তর্ভুক্ত হবে আর প্রেরণ করেছি লুটকে যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি তোমরা কি পুং মৈথনে লিপ্ত আছ রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম করছ জবাবে তার সম্প্রদায় কেবল এ কথা বলল আমাদের উপর আল্লাহর আজাব আনো যদি তুমি সত্যবাদী হও সে বলল হে আমার পালন কর্তা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার প্রেরিত ফেরেস্তাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আগমন করল তখন তারা বলল আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব নিশ্চয়ই এর অধিবাসীরা জালিম সে বলল এই জনপদে তো লুতো রয়েছে তারা বলল সেখানে কে আছে তা আমরা ভালো জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব তার স্ত্রীবেদিত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে যখন আমার প্রেরিত ফেরেষ্টাগণ লুতের কাছে আগমন করল তখন তাদের কারণে সে বিষণ্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল তারা বলল ভয় করবেন না এবং দুঃখ করবেন না আমরা আপনাকে ও আপনার পরিবার বর্গকে রক্ষা করবই আপনার স্ত্রী বেদিত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে আজাব নাজিল করব তাদের পাপাচারে কারণে আমি বুদ্ধিমান লোকদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়ায়তকে প্রেরণ করেছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি কর না কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল অতপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল এবং নিজেদের গৃহে উপুর হয়ে পড়ে রইল আমি আদ ও সামুদকে ধ্বংস করেছি তাদের বাড়িঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল অতপর তাদেরকে শখপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার আমি কারুন ফিরাউন ও হামানকে ধ্বংস করেছি মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছিল তারা তারা দেশে দম্ভ করেছিল। কিন্তু জিতে যায়নি। আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্থ প্রচন্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাতে কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকসা সে ঘর বানায় আর সব ঘরের মধ্যে মাকসার ঘরে তো অধিক দুর্বল যদি তারা জানত তার আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন তিনি শক্তিশালী প্রজ্ঞাময় এ সকল উদাহরণ আমি মানুষের জন্য দেই কিন্তু জ্ঞানীরাই তা বোঝে আল্লাহ যথার্থ রূপে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এতে দর্শন রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্ভিত কার্য থেকে বিরত রাখে আল্লাহ স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা করো তোমরা কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না কিন্তু উত্তম পন্থায় তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে বে ইনসাফ এবং বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাজেল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তারই আজ্ঞাবহ এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি অতপর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে এবং মক্কাবাসীদেরও কেউ কেউ এতে বিশ্বাস রাখে কেবল কাফিররাই আমার আয়াত অস্বীকার করে আপনি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করেননি এবং সিয় দক্ষিণ হস্ত দ্বারা কোনো বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে এই কোরআন তো স্পষ্ট আয়াত কেবল বে ইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে তারা বলে তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন বলুন নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে বলুন আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই আল্লাই রূপে যথেষ্ট তিনি জানেন যা কিছু নবমন্ডলে ও ভূমন্ডলে আছে আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে যদি আজাবের সময় নির্ধারিত না থাকত তবে আজাব তাদের উপর এসে যেত নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আজাব এসে যাবে তাদের খবরও থাকবে না ता अपना आजाब तौरान्वित करते अथच जहान नाम काफिर घेरावेदी आजब तक घेराव कर पायर नीचे आल्ला तुम्हरा जाते ग्रहण कर ईमानदार बान्डागण पृथ्वी प्रशस्त अतय तुम्हरा इबादत करो जीव मात्र मृत्यु कर प्रत्यवर्त स्थापन और सत्कर्म कर जन्नत सुसादे स्थान देव जार तलदेशी नदी प्रवाहित से चिरकाल कत उत्तम पुरस्कार कर्मी जारा सबर तर पालनकर्सा करतु आरा तर ख संचित रखे ना आल रिजिक दें तोमे सर्वश्रोता सर्वज्ञ जी अपनी तर जिज्ञासा करें कवमंडल और भूमंडल सृष्टि कर चंद्र और सूर्य के कर्मे नियोजित कर तब अवश्य बोल आल्ला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 अथवा सत्य आसार पर अस्वीकार करण रखा उचित नाम सेफेर आश्रयस्थल जरा ऊर्धु बसायब्य तेमारिचालब निश्चय आल्ला सत्कर्मपराणी आ